আনাস রদিল্লাহ তাল্হ্নহুতে বর্ণিত নবী সাল্লাসাল্লাম এর যুগে সর্বপ্রথম যে চার ব্যক্তি সম্পূর্ণ কুরআন হিপ্জ করেছিলেন তারা সকলেই ছিলেন আনসারই তারা হলেন উবাই ইবনু কাব রদিল্লাহ তাল্হ্নহু মু ইবনু জাবল রদিল্লাহ তাল্হ্নহু আবু জায়দ রদিয়ালাহু ও জায়দ ইবনু সাবিৎ রদালনহ কাতাদ রদাহ তুয়ালাহন বলেন আমি আনাস রদি আল্লাহ তালনকে জিজ্ঞেস করলাম আবু জায়দকে তিনি বললেন তিনি আমার চাচাদের একজন